الحلقات تحفظني بايات من القران الحلقات تملؤني بحب المصطفى العدنان يا الحلقات تحفظني بايات من القران الحلقات تملؤني الحمد لله الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد اعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহ হির রফিম ইয়ারফা ইহ্লা আলহামদুলিল্লাহ আল্লাহ তেহরবানি যে আল্লাহ তাল আমাদেরকে দিনের এই প্রতিষ্ঠানে দিনের এলিম অর্জনের জন্য আসার সুযোগ দিয়েছেন মূলত আমরা দুনিয়ার যে জীবনের মধ্যে আছি सामयिक एकता सफर एक मंजिल सफररत अवस्थाय क्यों को गाचर नीचे कतार पर आज चले जाए हलो माता पिता आदि माता पिता आदम आवा अल हिमासा जेखने छेन जाननाते সেখান থেকে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন আমাদের পিতা মাতা আদব এবং হাওয়া আলিহিম আসাল্লাম আবার জান্নাতে চলে গিয়েছেন তো সন্তানের বাড়ি কোথায় মাতা পিতার আবার যেখানে সন্তানের বাড়িও সেখানে আমাদের মূল বাড়ি হলো জান্নাতে এখানে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পাঠিয়েছেন যেন আমরা আবার জান্নাতে যেতে পারি প্রথম আদব এবং হাওয়া আলহিম সালাম শুধু তারা দুইজনই জান্নাতে ছিলেন তাদের সাথে আমরা কেউ ছিলাম না সেখানে আল্লাহ তাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন যেন দুনিয়ার মধ্যে আদব এবং হাওয়ার বংশ বিস্তৃত হয় এবং বিশাল একটা সংখ্যা আল্লাহ আল্লাহর সেই পছন্দের জায়গা জান্নাতে যেতে পারে তা আমরা এখন সফরের এই মঞ্জিলের মধ্যে এই আবাসস্থলে আমরা আসি আমাদের এটা প্রস্তুতির জায়গা এখান থেকে আমরা জান্নাতে মুসলিম মনীষীদের মধ্যে বড় একজন ব্যক্তিত্ব ছিলেন ইমাম রহিমা হুল্লা তিনি দুনিয়ার জীবনের একটি উদাহরণ দিয়েছেন তিনি বলেছেন যে দুনিয়ার এই জীবনটা হল টয়লেটের মতো দুনিয়াতে জীবন যাপন করার জন্য আমাদের যেমন টয়লেটের প্রয়োজন আছে বাথরুম যাওয়া ছাড়া কেউ থাকতে পারে কেউ থাকতে পারে না তাই বলে কেউ বাথরুমে গিয়ে দীর্ঘক্ষণ বসে থাকে না সেখানে গিয়ে আনন্দ ফুর্তি করে না সেখানে খাবার খায় না সেখানে ঘুমায় না দ্রুত সেখান থেকে জরুরত সেরে বেরিয়ে আসে দুনিয়ার জীবনটা হলো মূলত বাথরুম আদাদং হাওয়া আলহিম আসসালাম জান্নাতের মধ্যে নিষিদ্ধ ফল খেয়ে ফেলেছিলেন সেখানে নিষিদ্ধ ফল খাওয়ার কারণে পেটের মধ্যে চাপ সৃষ্টি হয়েছে মন ও যদি কেউ খায় তারপরেও পেটের মধ্যে চাপ হবে না ভার হবে না জোসা উনকা জোসা ইল হাদিসে আসছে ঢেকুর আসবে আর ঢেকুর থেকে মেস্কের ঘ্রানের মতো গ্রান বের হবে মেস্কের ঘ্রান তো আমরা মনে হয় কেউ আতরের গ্রান এই সমস্ত প্রসাদনির গ্রাম আমরা শুনেছি কিন্তু মেস্কের গ্রাম হয়তো খুব কম মানুষ শুকেছে তো মেস্কের ঘ্রান উন্নত এক গ্রান এই গ্রান বের হবে তার ঢেকুর থেকে আর সব খাবার হজম হয়ে যাবে কোনো ভার কোনো চাপ অনুভব হবে না যেহেতু নিষিদ্ধ ফল খেয়েছিলেন এই জন্য পেটে চাপ অনুভূত হয়েছে সেই ময়লা আবর্জনা পরিতেগের জন্য দুনিয়া আসতেই হয়েছে তোদেরকে আসা ছাড়া কোন উপায় ছিল না আসলে মূলত দুনিয়া যত আমাদের কাছে উপভোগ্যই হোক আর যত আনন্দেরই হোক না কেন আসলে প্রকৃত অর্থে এটা এই ময়লা আবর্জনার একটা জায়গা এই জন্য আল্লাহ রব আল আল্লাহ তার প্রিয় বন্ধা দিয়ে দুনিয়া বেশি করে দিয়ে দেন না তিনি চান যে তার প্রিয় ব্যক্তিরা দুনিয়ার অল্পই গ্রহণ করুক যতটুকু প্রয়োজন এর চেয়ে বেশি গ্রহণ না করুক কিন্তু আমরা ভুলের মধ্যে পড়ে এই দুনিয়ার জন্যই সব কিছু শেষ করে দিতে দেই তাহলে আমাদের মূল আবাসস্থল হল জান্নাত আমাদেরকে আবার যেতে হবে জান্নাতে তো জাননাতে যাওয়ার জন্য আল্লা পথ দেখে কোরআন যদি আমরা না আল্লাহ এত দয়া করেছেন কোরআনে কারিমে আল্লাহ তালা নিজে বলেছেন আর রহমান রহমান তিনি কোরআন শিখিয়েছেন কোরআন আল্লা রবুল আলমিন যে দান করেছেন এটা আল্লাহ দয়া আল্লাহ দয়া আল্লাহ কোরআনের আল্লাহ বর্ণনা করে দিয়েছেন আল্লাহকে আল্লাহ আল্লাহকে যারা মানবে তারা জান্নাতে যাবে আল্লাহ সন্তুষ্টের জায়গা জাননাতে যাবে সেখানে গিয়ে নিয়ামত ভোগ করবে আর যারা আল্লাহকে মানতে পারবে না তার আল্লাহর অসন্তুষ্টির জায়গা যাহার নামে যেতে হবে সেখানে শাস্তি ভোগ করতে হবে তো এই জন্য কোরআনের মধ্যে আল্লাহ যেই দিন যেই আদর্শ এবং যেই পথ দেখিয়েছেন সেই পথের নাম হলো ইসলাম আর কোরআনে আল্লাহ তালা পরিষ্কার ঘোষণা করেছেন যে আল্লাহ পর্যন্ত পৌঁছার একমাত্র রাস্তা আল্লাহ তালাকে সন্তুষ্ট করার আল্লাহর জান্নাতে যাওয়ার একমাত্র পথ সেটা হলো ইসলাম ইন্দিন ইসলাম যে ধর্ম আমরা ধর্ম বলতে বুঝি যে যে কাজকর্ম মানুষের পালন করে তা এইটা একটা পথ পথ পথ এই আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয় সেটা ইসলাম ছাড়া আর কোনো পথ না আর ইসলামের সবগুলো বিধিবিধান সবগুলো নিয়ম কানুন এগুলো আল্লাহ তাল পক্ষ থেকে নিয়ামক কোরআনে পরিষ্কার আল্লাহ তালা বলেছেন তোমাদের দিন পরিপূর্ণ করেছি অর্থাৎ আমার নিয়ামতগুলো তোমাদের উপর পরিপূর্ণ করে দিয়েছি দিনের প্রতিটা বিধান একটু ভালো করে আমরা বিষয়টা খেয়াল করি যে দিনের প্রতিটা বিধান এটা আল্লাহ তালার নিয়ামত নিয়ামত বলতে দুনিয়ার মাধ্যমে আমরা বুঝি কি ভালো খাবার ভালো আবাস ভালো ব্যবহারের দ্রব্য সামগ্রী এইগুলোকে আমরা নিয়ামত বলি এগুলো নিয়ামত কিন্তু প্রকৃত নিয়ামত হলো দিনের বিধানগুলো একটা শুধু নমুনা উল্লেখ করতেছি মেয়েদের জন্য বিশেষভাবে এদের জন্য আকর্ষণীয় বিষয় হলো কি তাদের প্রসাধনী সামগ্রী সাজসজ্জা সৌন্দর্য এটা হলো তাদের কাছে একটা আকর্ষণীয় বিষয় আর আল্লাহ তাদেরকে বানিয়েছেন অসুন্দর্যের জন্য তো কোরআনে করিম এই কোরআানে আল্লাহ তালা বলেছেন আল্লাহ তালার পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে নূর এবং স্পষ্ট গ্রন্থ তো কোরআনে করিম এটা হলো নূর নূর শব্দের অর্থ আলো আলো এটা অন্ধকার না ফর্সা সুন্দর না কালো আলো সুন্দর কোরআানে কারিম যে আলো এটা যে সুন্দর কেমন সুন্দর আল একটা হরফ যদি কেউ পরে কোরআনে কারিমের তাহলে একটা নেকি হয় আর একটা নেকি দশ গুণ হয়ে যায় কম্পকে কয় গুণ হয় 10 গুণ হাতে সে পরিষ্কার যে একটা হরফ পরলে ওই ব্যক্তি কয়টা নেকি পায় कथाओ ठीक नेक हो बंदा मृत्यूर पर जान जीवन मध्य जा पा সেটার ছোট একটা বিবরণ দিচ্ছি জান্নাতের মধ্যে স্বাভাবিক জান্নাতি যারা হবে তারা প্রতি সপ্তাহে একবার আল্লাহাল সাথে সাক্ষাৎ পাবে জান্নাতের মধ্যে যত নিয়ামত আছে খাবার দাবার আনন্দ ফুর্তি খেলতামাশা হই হুল্লুর যা আছে সবকিছুর চেয়ে বেশি আনন্দের হবে আল্লাহ তাল্লাহকে দেখা সেখানে গেলে বোঝা যাবে যে আল্লাহ তে দেখা যে কত মজাদার কিছু ভুগ করার পরে যখন আল্লাহ কে দেখবে তারা ভাববে যে সবচেয়ে আনন্দের বিষয় এতক্ষণ আমরা কি করেছি পেয়েছি যারা তারা সপ্তাহে মাসিদ সেই নাম হবে সেই দিন আল্লাহ তাল সাক্ষাৎ পাবে আল্লাহ তাল সাথে সাক্ষাতে যখন যাবে তখন তারা সেজে গুজে যাবে সাক্ষাৎ হবে তো কোনো এই গলি চিপার মধ্যে না সুন্দর বিশাল মাঠের মধ্যে হবে এবং প্রত্যেকে আল্লাহ কে তেমন ভাবে দেখবে রসদালাম বলেন যে চাঁদ সূর্যকে তোমরা কোটি কোটি মানুষ দুনিয়ার মধ্যে থেকে দেখতে যেমন তোমাদের কোন ধাক্কা ধাক্কি ভিড় ভিড় হয় না হয় সবাই স্বাভাবিক ভাবে কি করতে পারে দেখতে পারে কোনো লাইন ধরতে হয় সিরিয়াল দিতে হয় আল্লাহ তালাকে এইভাবে সবাই সরাসরি দেখবে সরাসরি আল্লাহর সাথে কথা বলবে কোন ভিড় ধাক্কা ধাক্কি সিরিয়াল কিছুই থাকবে না আল্লাহ তালাকে দেখার পরে তারা আল্লাহর দেখার সৌন্দর্য এই মুগ্ধতায় কত বছর কত হাজার বছর বা কত লক্ষ বছর তাদের সময় পার হয়ে যাবে তারা বুঝতে পারবে না এক সময় আল্লাহ রূপের পর্দা দিয়ে দিবেন নিজের মধ্যে আর বন্দাদের মধ্যে যেন তারা জান্নাতে গিয়ে স্বাভাবিক জীবনে অন্য অন্য নিয়ামত গুলো করতে পারে ভোগ করতে পারে তো সবাই ফিরে আসবে সবাই ফিরে আসবে নিজ নিজ বাসায় ফিরে আসার পথে তারা এক বাজারের মধ্যে দিয়ে অতিক্রম করবে বলেছেন যে জান্নাতের মধ্যে কি হবে বাজার হবে এখন জান্নাতের বাজার থেকে যে পণ্য ক্রয় করবে মাল সামান ক্রয় করবে ক্রয়ের জন্য তো কিসের প্রয়োজন করবে দুনিয়ার মধ্যে ক্রয়ের জন্য পয়সা টাকার প্রয়োজন পড়ে সেখানে তো আর টাকা পয়সা হবে না হবে কি নেকি সেখানে ক্রয়ের জন্য দিতে হবে কি দিতে হবে না থাকতে হবে নাকি দিতে হবে না কি দিতে হবে না থাকতে হবে নাকি থাকতে হবে এই জন্য বললাম এটার উদাহরণটা আগে দিই যে একজন ফকিরে যদি কারো কাছে এক হাজার টাকা ধার চায় চায় দিতে প্রস্তুত হবে আচ্ছা একজন কুটিপতি সে যদি কারুর কাছে এক হাজার টাকা ধার চায় যে কেউ দিবে না দিবে না নগদ হাতে টাকা নেই ফকিরেরও ওই কুটিপতিরও কিন্তু ফকির কে কেউ ধার দেয় না আর কোটিপতি কি দেয় কেন ধার দেয় কারণ তার সম্পদ আছে হাতে না থাকলে তার সম্পদ কি আছে ঠিক জান্নাতে জান্নাতের দোকানের মালগুলো কিনতে হলে নিজের নেকি থাকলেই চলবে এটা কি করতে হবে না দিতে হবে না তার আছে এই ভেলু কি বলে এটাকে এই ওজনে এই ভারের কারণেই তাকে কি দেয়া দেওয়া হবে মাল দিয়ে দেওয়া হবে মালটা খরচ করতে হবে না তা একটা নাকি বলেছেন যে কোনো কোনো কিনে আনবে ছবি দুনিয়ার মধ্যে তো ছবি টানানো ঘরের মধ্যে এটা কি হারাম হারামই না শুধু রসুসাম বলছেন যেই ঘরের মধ্যে কি থাকবে ফটো থাকবে সেই ঘরের মধ্যে রহমতে ফেরেস্তা আসবেন অনেকের ঘরে এমন আছে যে ঘর ফটো দিয়ে সাজানো এই ঘরের মধ্যে এই দশ বছর ২০ বছর পাঁচ বছর এক বছর এক মাস যাবত কোন রহমতের ফেরস্তা আসতেছেন তো রহমতের ফেরিস্তা যে ঘরে না আসবে সেই ঘরের মানুষদের অন্তরটা কি হবে জান্নাত মুখী হবে না জাহান্নাম মুখী হবে জান্নাতের কাজ ভালো লাগবে না জাহান্নামের কাজ ভালো লাগবে এই জন্য ঘরের মধ্যে ফটো টানানো ছবি টানানো এটা দুনিয়ার মধ্যে মারাত্মক গুণা কিন্তু জান্নাতের মধ্যে কোন নিষিদ্ধতা নেই কোনটা হর পাবে কয়টা বাহত্তর হুরের বিবরণ হাদিসে যেমন আসছে যে জান্নাতি নারী এই জান্নাতি হুর জানাতে আল্লাহ তালা তাদেরকে সৃষ্টি করেছেন। সেখানেই তাদেরকে বড় করেছেন সেখানের জান্নাতি পুরুষদেরকে ব্যবহারের জন্য তাদেরকে আল্লাহ তালা দান করবেন তো তাদের সৌন্দর্য হবে এমন যে তাদেরকেও যদি দুনিয়ার মধ্যে নখ প্রকাশ করতো নখ নখ দেখে একটা মানুষের সৌন্দর্য বোঝা যায় কিন্তু জান্নাতি হরদের নখ দুনিয়ার মধ্যে প্রকাশিত হলে দুনিয়ার চাঁদ সূর্যগুলো মলিন হয়ে যেত একেবারে সূর্যের আলোর মধ্যে রুদের মধ্যে দুপুর বেলায় যদি কে মোমবাতি জ্বালায় তো মোমবাতির আগুনের দ্বারা কি ফর্ষা হবে না ছায়া হবে বুঝে নেই কথা মোমবাতির যে আগুন হবে এই আগুনের কি ছায়া হবে না আগুনের দ্বারা হবে না। এই আগুন দিয়ে কোনো হবে। জান্নাতের হো নখের দুনিয়ার চার সূর্যগুলো এমন ছায়া হবে এটার কোনো ফর্ষা থাকবে না তে নখ যদি এমন সুন্দর হয় আঙ্গুল কেমন সুন্দর আঙ্গুল যদি এমন সুন্দর হয় শরীর কেমন সুন্দর এটা হলো জান্নাতি হোরের বিবরণ কার বিবরণ একটা নেকি থাকলে এমন একটা হুর সে কি করবে এমন একটা হুর না এমন ধরনের হুর যে ব্যবহার করতেছে সে যেই ছবির জন্য পাগল হবে সেই ছবিটা কেমন হবে জান্নাতি ব্যক্তি আল্লাহ দেখার পর। বাজার থেকে এমন একটা ছবি বাড়িতে টানা রাখার জন্য নিয়ে আসবে ছবি দেখে সে আনন্দ ভোগ করবে তাহলে ছবিটা কেমন সুন্দর হবে আল্লাহ কুদরতে ওই ছবি নিয়ে এসে বাড়িতে প্রবেশ করার সময় ওই ছবিটার যে ব্যক্তি যে লুক যে হুর সে নিজে অস্তিত্ববান হয়ে যাবে না কি হয়ে যাবে বাস্তব হয়ে যাবে সুন্দর হুর সে অর্জন করছে কি দিয়ে একটা নেকি দিয়ে যদি এমন সুন্দর হুর অর্জন করা যায় তাহলে এই নেকিটার ভিতর এই সুন্দর্যতাটা আছে না নাই আর এই লাভ করছি কি একটা নাকি লাভ করতে কোরআনে করিমের একটা হরফও যদি পরে তো একটা হয় না হুরের নূর এবং সৌন্দর্য আছে বিষয়টা আমরা বুঝেছি দুনিয়ার মধ্যে যে যে পরিমাণ হরফ কোরানেমের নিজে তেলাওয়াত করবে সেই পরিমাণ নূর নিজের ভিতরে এসে কি করতেছে অন্তর্ভুক্ত করতেছে জান্নাতের যাওয়ার পরে তার সৌন্দর্য তার এই ওই সব অনেক অনেক গুণ বেশি হবে। জান্নাতের জান্নাত দুনিয়ার দুনিয়ার যে মহিলারা জান্নাতে যাবে এদের সৌন্দর্যের সামনে জান্নাতের হুড়দের সৌন্দর্য কোনো হিসাবেই আসবে না আমরা তো জান্নাতের হুড়দের মানে সৌন্দর্যের কথা শুনেছি কিন্তু আসলে দুনিয়ার যে নারীরা জান্নাতে যাবে এদের সৌন্দর্যের সামনে জাননাতে হুরদের সৌন্দর্য কি আসবে না তুলনায় আসবে না কারণ এরা দুনিয়াতে আল্লাহ তুকুমগুলি পালন করার দ্বারা নিজেরা কি হয়েছে নূর অর্জন করেছে আর এক একজন কুটি কুটি হুরের সৌন্দর্য কি করছে নিজের অন্তর্ভুক্ত করে নিয়েছে আমরা দুনিয়ার মধ্যে কে না চাই যে সুন্দর হই বিশেষ করে মহিলাদের ব্যাপারটা এটা তো আমরা জানি বুঝি যে সবাই চায় যে আমি যদি আরো সুন্দর হতে পারতাম এখন দুনিয়ার মধ্যে নিজের সুন্দর হওয়ার কোনো ব্যবস্থা নেই পরে আগের চেয়ে আরো কি হয়ে যায় কুৎসিত আরো বিশ্রী হয়ে যায় এইগুলি ব্যবহার করে সাময়িক একটু লাভ হয় কিন্তু পরে আরো বেশি কি হয় ক্ষতি হয় কিন্তু আখেরাতে চিরস্থায়ী জীবনে নিজের জীবনকে নিজের দেহটাকে চিরদিনের জন্য সৌন্দর্য এবং উন্নত করার ব্যবস্থা আল্লাহ আমাদের হাতে কি করছেন দিয়ে রেখেছে। সেখানে আমার দেহটা কেমন হবে আমি সুন্দর কি পরিমাণ হব সেটা কে গড়বে আমি নিজে গড়ব এটা আমার কথা না কোরআনে কারিমের বক্তব্য এমন সুন্দরজির দিকটা যেমন মৃত্যুর পরে জাহান্নামে যে জাহান্নামে থাক বেলুকেরা। তাদের কুৎসিত অবস্থাটা তাদের অসুন্দর অবস্থাটা সেটাও নিজেদের দুনিয়ার হাতের কামায় যে যে পরিমাণ গুনা করবে আল্লাহ নাফর মানি করবে সেই পরিমাণ কুৎসিত রূপ নিয়ে হাসারের মাঠে সে উঠবে মধ্যে সেই পরিমাণ কুৎসিত রূপ নিয়ে সে থাকি। থাকবে গুণা আসলে নিজের বৎসর বানাইতেছি আর প্রতিটা নোমলের দ্বারা নিজেকে সুন্দর করতেছি নিজেকে উন্নত করতেছি ইউরাফুল ইউরোরাফুল মুজিরিমুন অপরাধীরা তাদের চিহ্ন দেখে তাদেরকে চিনে ফেলা হবে যে সে কোন পর্যায়ের অপরাধী প্রত্যেকটা অপরাধের সাপ তার শরীরের মধ্যে বেশি উঠবে ঠিক নেই হাদিসের মধ্যে আসছে যে জান্নাতিদের কি পরানো হবে চুরি পরানো হবে কি পরানো হবে চুরি পরানো হবে আসলে এই চুরিগুলো হলো তার নিজে সে কোন পর্যায়ের নেককার এর প্রতি এর চিহ্ন যেমন দুনিয়ার সেনাবাহিনী বা পুলিশ সেনাবাহিনী এদের কিছু কি থাকে চিহ্ন থাকে স্টার থাকে তারকা থাকে তীর থাকে খেজুর গাছ থাকে জোড়াতর বাড়ি থাকে এইগুলো কে কোন পদের অফিসার এর একটা চিহ্ন তো জান্নাতিদেরও এই ধরনের কিছু কি থাকবে চিহ্ন থাকবে চিহ্ন দেখেই চেনা যাবে যে সে কোন পর্যায়ের জান্নাতি তার দেহটাই সেভাবে গঠিত হবে এই জন্য আমি আমার চির দিনের জন্য যেহেতু আমরা সৌন্দর্যের প্রতি বেশি আগ্রহী এই সৌন্দর্যের বিষয়ে নতুবা দিনের প্রতিটা বিধানই এত দামি এত দামি যে যদি বাস্তব কল্পনা থাকতো বুঝ থাকতো যে দ্বারা আমি কি পরিমাণ মূল্যবান হচ্ছি তাহলে এর সামনে দুনিয়ার অন্যান্য শিক্ষা দুনিয়ার অন্য অন্য সম্পদ এইগুলিকে আমরা আসলে তুচ্ছ জ্ঞান করতাম তা আসলে এখন আমরা বুঝি আর না বুঝি আমরা যদি দিনের সাথে জড়ায় থাকতে পারি যদি কোরআনের বিধিবিধান কোরআনের শিক্ষাটা আমরা নিজেদের মধ্যে নিতে পারি ইনশাল্লাহ আমি কি হয়ে যাব সেই নিয়ামত গুলো পেয়ে যাব আল্লাহ মায়ের স্তন থেকে বাচ্চা ঘুমিয়ে ঘুমিয়ে দুধ পান করে সেই দুধ পান করার দ্বারা তার পেট ভরে না ভরে না তার শরীর হৃষ্ট পুষ্ট হয় না হয় না শরীর কি হয় তার শরীর কি হয় কোরআনের উপর আমল করা যদি আমরা এখানে না বুঝি কিন্তু এর দ্বারা আমার জান্নাতের জীবনে কি হচ্ছে আমার দেহটা হৃষ্ট হচ্ছে আমি সৌন্দর্য মন্ডিত হচ্ছে আমার মর্যাদা কি হচ্ছে উপরের দিকে উঠতেছে এই জন্য না বুঝলেও এইগুলোকে যারা একেবারে সম্পূর্ণ আমাদেরকে বিষয়গুলি বুঝার উপলব্ধি করা। এবং কাজে লাগানোর তৌফিক দান করেন মাদ্রাসায় নিয়ে এসেছেন এটা আল্লাহ তালার বড় একটা নিয়ামত আমাদের প্রতি এই নিয়ামতটা যেন আমাদের থেকে আবার ছিনেন ছিনিয়ে না নেন তিনি এই জন্য আর সুক্রিয়া আমাদের দ্বারা হওয়া যায় নিয়ামত ছিনায় আল্লাহ কেউ যদি করে করে। তাহলে নিয়ম আল্লাহ কি করেন আমাদের এই নূর পেতে হলে এই পর্যন্ত কি পরিমাণ তেলোতা আমাদের দ্বারা হয়েছে ডেলি তো কিছু না কিছু তেলোয়াতা হয় না এই নূর গুলো আমাদের জমা হয় কিন্তু এই নূরগুলো আবার নষ্ট হয়ে যায় কথাটা এটাও বলতে হয় বলেছেন আলী যদি খারাপ জায়গায় একবার দৃষ্টি দেয় খারাপ জায়গা বলতে যে জায়গায় দৃষ্টি দেয় তাহলে এক হাজার রাত তাহার পরার দ্বারা যে নূর হবে সেই সব নূর জলে সাই ভস্য হয়ে যায় কথাটা আবার খেয়াল করি যে একটা গুনাহের দ্বারা হাজার রাতের নূর কি হয়ে যায় নষ্ট হয়ে যায় আমাদের যে নূর গুলো সঞ্চিত নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হবে বিশেষ করে বদ নজরের গুণা মানে কুদৃষ্টির গুণা যেখানে দৃষ্টি দেওয়া নিষেধ সেখানে দৃষ্টি দেওয়ার যে গুণা এই গুণাটার ব্যাপারে কুদৃষ্টি কুদৃষ্টি একসাথে কয়জন কে আঘাত করে দুইজন কে কিভাবে যেই চোখ কোন যেমন কোন পুরুষের চোখ যদি কোনো বেগানা নারীর উপর পরে তাইলে পুরুষের চোখের জুতি পড়ছে কার উপর। একটা বেগানা নারীর দেহের কোন অংশের উপর তাহলে এই চোখ থেকে কি বের হইলো একটা জুতি বের হইয়া একটা তীর বের হইয়া কার গায়ে আঘাত লাগলো একজন মহিলার শরীরে কি লাগলো এটা বিধে গেল আবার মহিলার শরীরটা সে দেখেছে না চোখ দিয়া শরীর থেকে একটা ফুকাস একটা আলো বের হই তো তার চোখে ধরা পড়ছে তার শরীর থেকে একটা তীর বের হয়ে ওই ব্যক্তির চোখের মধ্যে বিধলো তীর কয়জনের জনের গায়ে লাগলো জনের গায়ে একজনের চোখ দিয়ে তীর কি করছে তীর তীরকে বিষের মধ্যে ডুবিয়ে রুদে শুকানো হইতো আবার ডুবিয়ে আবার রুদে শুকানো হইতো বিশেষ প্রক্রিয়ায় বারবার বিষের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে রুদে শুকানো হলে এই লোহা তীরের যে মাথা এটা বিষ খেয়ে একেবারে বিষাক্ত হয়ে থাকতো তখন এটা রক্তের ছোঁয়া রক্তের ছোঁয়া তার মধ্যে লাগার সাথে সাথে সাপে কামড় দিলে যেমন সারা দেহে বিষ ছড়া যায় স্পর্শে আসার সাথে সাথে সারা শরীরে কি হয়ে যায় বিষ ছড়াইয়া যায় শরীর শেষ হয়ে যায় মরে যায় এই জন্য যে সমস্ত নারীদেরকে পরপুরুষে দেখে এরা সারা জীবন মানুষের তীরের আঘাতে জর্জরিত হতে হতে বিষাক্ত হয়ে যায় এদের থেকে সুসন্তান আল্লাহ বুজুর্গ বেশি কি করা যায় না আশা করা যায় না এই জন্য আল্লাহ বুজুর্গ বংশধর কেউ যদি কামনা করে এই বিষাক্ত তীর থেকে কি করতে হবে রক্ষা করতে হবে হেফাজত করতে হবে আল্লাহ তালার বড় দয়া কেউ যদি কবিরা গুন আহমেদ এই ধরনের তীর তীরের আঘাতে জর্জরিত হয়েও থাকে খাঁটি দিলে যদি তবা করে আল্লাহ তালা কি করেন তবা কবল করেন আল্লাহ তালা মাফ করেন আর খাঁটি ভাবে যদি কেউ করতে পারে এমন ভাবে সম্মানিত ফেরেস তারা জানে তোমরা যা করতেছো। ফেরেস তারা সাক্ষী আবার ফেরেস তারা যে আমল নামার মধ্যে লেখতেছে সিজিল যে রেজিস্টার এর মধ্যে কি করতেছে সেই রেজিস্টার এটা কি হবে সাক্ষী হবে আবার যে অঙ্গ করছে সেই কোনটা কি হবে সাক্ষী হবে আলাইহিম অঙ্গ প্রত্যঙ্গ তাদের নিজেদের বিরুদ্ধে কি দিবে সাক্ষী দিবে আবার যে জাগার মধ্যে কি করেছে বদামল খারাপ কাজটা করেছে কোন জাগার মধ্যে থেকে তো করেছে আল্লাহর কোন জায়গার মধ্যে থেকে বদামল করে নাই সে জাগাটা সাক্ষী থাকবে সাক্ষী চারটা সাক্ষী কেউ যদি খাঁটি ভাবে তোবা করে আল্লাহ এইভাবে তার তোবা কবুল করেন যে আংসাল্লাহ হেফাজত ফেরেস তাদেরকেও দেন রেজিস্টার থেকে তো যায় যাই ফেরাও কি করে ভুলে যায় এইজন্য আমাদের যাদের দ্বারা না জানার কারণে কারণে অজ্ঞতার ভুল হয়ে গেছে আমরা যেন আমাদের গায়ে তীরের কোনো আঘাত লাগতে না পারে এই ব্যাপারে আমরা সতর্ক থাকবো ইনশাল্লাহ থাকবো তো তীরের আঘাত আমরা বুঝতে পেরেছি বেশি আঘাত লাগলে ক্যান্সার হয়ে যায় পরে আর কি হয় না এটা আর ভালো হয় না একটা জাগার মধ্যে বারবার তীরের আঘাত লাগে কাছে তীর করব ভবিষ্যতে আমাদের দ্বারা যেন এমন কিনা হয় কোথাও গিয়ে না বিধে তাহলে যেখানে বিধবে সেখান থেকেও আমাদের চোখের দিয়ে একটা তীর কি করবে ঢুকবে আল্লাহ তালা আমাদেরকে চোখ শরীর সবকিছু তীরের আঘাত থেকে কি করেন হেফাজত করেন যদি আমরা এইভাবে হেফাজতে থাকতে পারি তাহলে ইনশাল্লাহ যে নাকামলগুলোই করব সেই নেকামলগুলো আমাদের জন্য জমা হবে এক একটা হরফের দ্বারা এই দশ না শত শত হোরের চেয়ে বেশি সৌন্দর্য আমার দেহের মধ্যে কি হয়ে যাবে জমা হয়ে যাবে এবং এটা প্রকাশ পাবে হাঁসের মাঠে সেই দিন প্রতিযোগিতায় লিপ্ত হব কে কতটুকু সুন্দর সেই দিন বোঝা যাবে যে কত কতটুকু সুন্দর আল্লাহ তালা আমাদেরকে সেইভাবে নিজেদের জীবনটা গঠন করার তৌফিক দেন বাকিরুদ আহ্বান আলী আলহামদুলিল্লাহ হিরবিল